जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान प्रति शनिवार रे आठटाय पुन सम्प्रचार सकाल सतट देशे पीस टी बांगल्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 আসসালাম আলাইকুম ওরক আলহামদুলিল্লাহ রসুলিল্লা প্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান দরস হাদিস মারাম মিন আদিল্লাহকাম এই কিতাব থেকে আপনাদের যে ধারাবাহিক দার্স হাদিসের পাঠ চলে আসতেছে আশা করি আপনারা অধীর আগ্রহে আমাদের এই হাদিসের মহবাণী শোনার জন্যে আগ্রহ সহকারে আমাদের সাথেই আছেন ও থাকবেন গত দর্শে হাদিসে আমরা একটি হাদিস আবু উমামা আল বাহিরির বর্ণনা করেছিলাম এবং বলেছিলাম যে হাদিসটি বর্ণনার দিক থেকে দুর্বল হলেও ইবনুল মন্দির রাহিমা বলেন সমস্ত উম্মতি মুসলেমা এই হাদিসের অর্থের প্রতি ইজমা বা ঐক্য পোষণ করেছেন এর অর্থ হচ্ছে যাহা পানি যদি বেশি হয় এবং এর মধ্যে অপবিত্র কোনো বস্তু পড়ে যায় মিশ্রিত হয়ে যায় আর যদি তার কোনো পরিবর্তন না ঘটে তার সাধে রঙে এবং আপনার গন্ধে তাহলে বুঝতে হবে এই পানিটি পবিত্র রয়েছে আমাদের মনে রাখতে হবে অপবিত্র হওয়ার জন্য শর্ত তিনটি এক নম্বর হলো পানি যদি কম হয় তাহলে সেটা পড়ার সঙ্গে সঙ্গে অপবিত্র হয়ে যাবে দুইশো লিটারের কম যদি হয় আর বেশি যদি হয় দুইশো এবং বেশি এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে অপবিত্র বস্তু পড়লেই অপবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত ওই পানির তিনটি যে গনের কথা হাদেশে এসেছে তার রং পরিবর্তন হয়ে যাওয়া অথবা তার স্বাদ পরিবর্তন হয়ে যাওয়া অথবা তার মন্দির পরিবর্তন হয়ে যাওয়া এই তিনটার কোনো একটি বা দুইটি বা তিনইটি যদি একই সঙ্গে হয়ে যায় বা আলাদা করে হয় তাহলে বুঝতে হবে ওই পানিটি অপবিত্র হয়েছে এদারা আমরা এটাও জানতে পেরেছি যে কোনো পবিত্র যদি পবিত্র জিনিস যদি কম পানি হোক আর বেশি পানি হোক তার মধ্যে পড়ে যায় এবং তার কোনো পরিবর্তন ঘটে তাহলে সেটা অপবিত্র হবে না বরং পবিত্রই থাকবে আজ আমাদের جه حديث چار نمبر حديث ستا باونك رجل عبدالله بن عمر رضي الله تعالى عنه امام ابن حجر عسقر رحمة الله عبد الله بن عمر رضي الله تعالى عنه ما قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان الماء كلتين لم يحمل خبثا وفي لفظ لم ينجس او لم ينجس اخرجه الاربع আমরা প্রথমে অর্থ জেনে নি তার আগে আব্দুল একজন এতই মর্যাদা দান করেছিলেন যে মর্যাদাশীল যারা জাহিল কাদার সাহাবি তাদের মধ্যে তিনি একজন অন্তর্ভুক্ত আবহাওয়ার পরে আবদুল্লাহ ওমার যারা বেশি বেশি হালিস করেছেন তাদেরই একজন তিনি আল্লাহ রবাহ সাল্লামকে অনুকরণ এবং তার জীবনে রাসুসাল্লাহ সাল্লামের প্রতিটি সুন্নতকে একবারে ছোট হোক আর বড় হোক বাড়িতে হোক আর বাইরে হোক সবগুলিকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য একান্ত এক আগ্রহী এবং প্রহরী ছিলেন প্রতিটি পদে পদে রসুলের সুন্নতির একচ্ছত্র অনুসরণ তার জীবনে তিনি বাস্তবায়ন করার জন্য তান্ত তিনি আগ্রহী এবং অত্যন্ত গুরুত্ব দান করতেন আবদুল্লাহ থেকে বর্ণনা করছেন হাদিস হাজার রহমতুল্লাহ তিনি বলেন কাসুল্লাহ সাল্লাম রাসুল্লাহ্লাম বলেছেন ও কুল যখন পানি কুল্লা দুই কুল্লা কুল্লার দ্বিবচন কুল্লা যখন পানির দুই কুল্লা স পরিমাণ হবে তখন তাহলে সেটার মধ্যে চার জনে হালিসটি বর্ণনা করেছে অর্থাৎ ইমা আবু দাউদ ইমাম নাসাই ইমাম তিরমিজি ইমামাজা এই হালিসটিকে সহি বলেছেন ইম্ন খোজাইমা এবং ইম্ন হেব্বান এবং ইমা হাকিম তিনজন এই হাদিসটিকে সহি বলেছেন এই হাদিসটি সহি হাদিস এর দ্বারা বরং এই হাদিসটিকে উম্মতির বড় বড়ো ওলামাইক রাম সহি বলেছেন তাদের মধ্যে রয়েছেন ইমাম সাফি ইমাম আবু ওবায়দ ইমা আহমাদ ইমাম ইহাব ইমনু খোজাইমা অন্যান্য ইমাম গুন ইমাম তাহাবি ইমাম দারাকুতনি বহু প্রসিদ্ধ ওলামা একরাম মহাদিস যারা এই হাদিসির ব্যাপারে পন্ডিত তারা কিন্তু এই হাদিসটিকে সহি বলেছেন এই জন্যে এই দ্বারা আমাদের কাছে প্রমাণিত হলো যে পানির মধ্যে যদি পানিটা দুই কুল্লা বা ২২৭ যেটা বর্তমান আমাদের আধুনিক মাপে লিটার বা কেজি হয় তাহলে সেই পানির মধ্যে বস্তু পড়ে সেটা অপবিত্র হবে না। যতক্ষণ পর্যন্ত তার পরিবর্তন না ঘটবে তাহলে আমরা সে স্পষ্ট হয়ে গেল রাসুমী হাদিসের দ্বারা যে আমরা পানি পবিত্র না অপবিত্র সেটাকে বুঝবো কিভাবে একটা চমৎকার সুন্দর আমাদের জন্যে একটা নীতিমালা বেঁধে দিলেন একটা প্রশ্ন করতে পারেন যে এখন তো পানি অনেক এই কোম্পানি আর বেশি পানি পবিত্র আর অপবিত্র এই ধরনের জিনিসগুলি এত কিছু কি প্রয়োজন হ্যাঁ আজও যখন আপনি হয়তো সফরে থাকবেন এমনও গ্রামগঞ্জ রয়েছে বা এমন নিবিড় পল্লী বা এমনও জায়গাতে যাবেন যেখানে হয়তো পানির স্বল্পতা বা আপনার যে সময়ে এই নীতিমালাগুলি আমাদেরকে আল্লাহ রব্লা আলমিন এবং হবে আপনার কাপড় আপনার স্থান এগুলিকে অপবিত্র থেকে মুক্ত করার জন্যে পানি আমাদের জন্য একটি মাধ্যম এই পানির যদি নীতিমালা আমাদের জানা না থাকে এক্ষেত্রে কিন্তু আমরা হয়তো অপবিত্রকে পবিত্র ভেবে ছেড়ে দিব অথবা যেটা পবিত্র সেটাকে হয়তো আমরা অপবিত্র মনে করব। এজন্যে একটা নীতিমালা আমাদেরকে দেওয়া হলো যেন আমরা এটাকে সুন্দর করে আমাদের জীবনে কোনো প্রকার সমস্যা না হয় বন্ধুগণ এক্ষেত্রে মনে রাখতে হবে পরবর্তীতে আমাদের আসবে যে বাহ্যিক পবিত্রতা অর্জন করার জন্যে এই পানি আমাদের এই পানি দ্বারা আমরা দুটি কাজ করে থাকি একটা হলো অপবিত্র বস্তু অপবিত্র জিনিস সেটা আমাদের শরীরে হোক কাপড়ে হোক বা স্থান হোক एखानक पानी दिए धुए दीते भाव धुबो पर आस पानी द्वारा जो छोटो अपवित्रवस्था थकी तजू को से पवित्रता अर्जन करतेमित्र बड़ो है कारण अपवित्र दु प्रकार एक बड़ो एक छोट बड़ो जेटा गोसल छाड़ा पवित्र हवा जाए ना और छोटो जेटा उजु छाड़ा पवित्र होवा जाए ना এর এর পরবর্তীতে বর্ণনা আসবে তবে এক্ষেত্রে একটা কথা আপনাদেরকে যোগ করিতে চায় যে পানি যদি না পাওয়া যায় তাহলে পানির পরিবর্তে যেটা আমাদের আসবে সেটা হলো মাটির তখন ব্যবহার তাহলে আমার অপবিত্র বস্তুকে দূর করার জন্যে হয় পানির ব্যবহার পবিত্র পানি অথবা পবিত্র মাটির ব্যবহার যদি না থাকে অথবা ব্যবহারে যদি সমস্যা থাকে আর মনে রাখতে হবে যে এটা হলো বাহ্যিক পবিত্রতার জন্যে আমাদের এই দুইটা বস্তু আল্লাহ রব নির্দিষ্ট করে দিয়েছেন এবং মনে রাখবেন পানি কিন্তু আল্লাহ যেহেতু মাটি কিন্তু সব জায়গায় পাওয়া যায় সে মাটি দিয়েও কিন্তু আমরা সেই পানির কাজ সারতে পারি তাহলে আল্লাহ রব্বুল্লাহ আমাদের জন্য কত মহান কত দয়াময় কত রাহমান কত রাহিম আমাদের জন্য কি করলেন পানিরও ব্যবস্থা করলেন পানি হলে তার পরিবর্তে মাটি দিয়ে তাই মন করেও সেই পবিত্রতা অর্জন এবং অপবিত্র বস্তু দূর করে এক সুন্দর ব্যবস্থা করে দিলেন এ আপনাদেরকে নিয়ে যাব পঞ্চম হাদিসে পঞ্চম হাদিসটি এটাও আবহাওয়া রাজিয়াল আনহু থেকে বর্ণিত হয়েছে ইমাম ইমনা হাজার لا يغتسل احدكم في الماء الدائم وهو جنب اخرجه مسلم وللبخاري لا يبولن احدكم في الماء الدائم الذي لا يجري ثم يغتسل فيه ولمسلم منه ولابي داود ولا يغتسل فيه من الجنابه تمت كده الحديث لحدت كده আমরা বেশ কিছু পবিত্রতার ক্ষেত্রে কিছু রাদিয়াল্লাহু তাআলা আনহু জलीलুল কদর সাহাবী থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াক্তাসিলা احدুকুম ফিল মাঈ দাঈব বদ্দ পানি পুকুরের পানি বিলের পানি যেই পানিটা প্রবাহিত না নদীর পানি না যেখানে কোন চতুর্দিক থেকে বদ্দ রয়েছে এটা প্রবাহ হয় না বা এখান থেকে বাইরের কোন পানি এসে এই পানিগুলিকে নিয়ে গিয়ে আবার নতুন পানি এখানে সংযোজন হয় না এমন যদি পুকুর বা পুষ্করী জলাশয় হয় আল্লাহ নদী বলেন তোমাদের কেউ যেন এমন বদ্ধ পানিতে গোসল না করে অবস্থার গোসল। বলা হয়। বীর্য পাত্যস্খলন হওয়ার কারণে যে গোসল ফরজ হয় সেটা স্বপ্নদোষের যোগে হোক অথবা স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে হোক যদি এই বীর্যপাতের কারণে অথবা অন্য যে কোনো কারণে কেউ হস্তমথন করে যেটা অন্যায় হারাম বা যে কোনো উপায়ে যদি কাউরি বীর্যপাত হয়ে যায় তাহলে তার প্রতি গোসল ফরজ হয়ে যায় ছোট্ট বিরতির পরে শ্রোতামণ্ডলী আবারও আপনাদের কাছে আমরা ফিরে আসব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ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 করতে জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তহিতের প্রচার কালিমার আবেদন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 কারণ দেখুন শুক্রবার থেকে বাংলায়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 सकाल एगारोटेुमर आगे महानबी मुहम्मद रसलमे एक दिक निर्देशना दिले बीर्जुस्खलन कारण যে ফরজ হয়ে যায় যাকে জুনবি বলে এই গোসলটা কোনো যে পানি বদ্ধ এবং সেটা কি প্রবাহিত হয় না কোনো সময় বৃষ্টির পানি এসে বা বাইরের পানি এসে একেবারে পুরো বছর বন্ধ থাকে এই এমন পানির মধ্যে যেন তোমাদের কেউ না করে সুম্মায়ফি আল্লাহনবী আশ্চর্য বলছেন যে একটা বদ্ধ পানি চলে না প্রবাহিত পানির মধ্যে পেশাব করে আবার ওখানে কেউ তোমাদের গোসল করে এটা কেমন হতে পারে এটা কি সম্ভব আবুদাদের বর্ণায় আছে ওলায় একত্রফি হেমিনা যেন ওই বদ্ধ পানির মধ্যে সে জানাবাতের অর্থাৎ বীর্যপাতের কারণে যে গোসল ফরজ সেই গোসল যেন না করে আবুদ মুসলিম এবং বোখারির সমস্ত বর্ণা থেকে আমাদের কাছে যেটা সুস্পষ্ট হয়ে দাঁড়ায় প্রিয় শ্রোতা ও দর্শক সেটা হলো এই যে একটা বদ্ধ পানি যদি হয় পানি যদি বেশিও হয় এই পানির মধ্যে যদি কেউ জানাবাতের ফরজ গোসল এখানে করেন অথবা সেইখানে পেশাব করে তাহলে দেখা যাবে যে ওই পানিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে ওই পানিটা হয়তো পেশাব করার ফলে তার রঙে এবং স্বাদে এবং গন্ধে পরিবর্তন হয়ে যেতে পারে তাহলে মনে রাখতে হবে যদি পানিটা কম হয় আর সেখানে জানাবাতের গোসল করে তাহলে সেই পানিটা পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আর যদি পানি বেশিও হয় তাহলে সেখানে পেশাব করে একদিন দুই দিন একজন দুইজন করতে করতে পানিটার রঙে অথবা স্বাদে অথবা তার গন্ধে একটা পরিবর্তন আসবে যার ফলে এই যে পানির অপরণাম জীবন এই পানিটা নোংরা হয়ে যাবে এমন কি অপবিত্র হয়ে যেতে পারে যার ফলে একজন দুইজনের কারণে অনেক মানুষের এক বিপদ চলে আসবে এক্ষেত্রে আমরা মনে রাখব যে আমরা কোন ক্রমেই আমরা পানির মধ্যে ফরজ গোসল পানির মধ্যে ডুব দিয়ে আমরা করব না সেখানে করলে আবার পেশাব আমরা কখনো করব না অনেক সময় হতে পারে যে গোসল করতে নেমেছে পুকুরের মাঝে হয়তো পেশাবের চাপ এসেছে এখন ওইখান থেকে উঠে আবার বাড়ি বা কোথাও একটা স্থানে গিয়ে এই পুলিও জন পানির মধ্যে যদি কেউ ছেড়ে দেয় তাহলে একটা বিরাট অন্যায় হবে এই পানিকে নোংরা করে দেওয়া হবে বা অপবিত্র পর্যায় চলে যাবে বা পানিটা দূষিত হয়ে যাবে বা এর মাঝে ব্যাকটেরিয়া বা মানুষের শরীরের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে এক্ষেত্রে আমরা বলব বন্ধুগণ যে পানিকে পবিত্র রাখার দায়িত্ব আমাদের পবিত্র পানি দিয়ে আমাদের পবিত্রতা অর্জন করা আমাদের দায়িত্ব এরপরে আমরা আরো সামনে যাই যে ৬ নম্বর হয়েছে সাহাবি সোহবাদ লাভ করেছিলেন অর্থাৎ রাসুল সাল সাল্লাম একজন সাহাবি থেকে বর্ণিত মনে রাখতে হবে সমস্ত সাহাবা একরাম তারা অদুল বিশ্বস্ত তারা বিশ্বাসযোগ্য কাজে কোনো সাহাবির যদি নাম অপরিচিত না জানা থাকে তাতে হাদিসের সহি হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না এটাই হলো সমস্ত মহাদিসিনের একটাই মত এটাই হল তাদের বিধান এজন্যে এই সাহাবির নাম আমরা যদিও জানতে না পারি তারপরও কিন্তু আমাদের সেই হাদিসটি যে সহি এ ব্যাপারে আমাদের কোনো সমস্যা হবে না এ হাদিসের মধ্যে রাসুসাল্লামে একজন সাহাবি আল্লাহর নবী বাচনিক হালিস বারনা করেন যে নাহা রাসুল্লাহালাম রাসুল্লাহালাম নিষেধ করে দিয়েছেন কি নিষেধ করেছেন নিষেধ করে দিয়েছেন কি নিষেধ করেছেন স্বামী স্ত্রী মিলনের পরে স্বামী গোসল করে পাত্রের মধ্যে অবশিষ্ট যে পানি থাকবে ওই পানি দিয়ে যেন স্ত্রী গোসল না করেন অথবা স্ত্রী ফরোজ গোসল মিলনের পরে পানিতে করেছেন ওইখানে কিছু অবশিষ্ট পানি থেকে গেছে আর ওই পানিতে এখন তার স্বামী গোসল করতে চায় এমনটা যেন না করে তাহলে বোঝা গেল ফরজ গোসল যদি স্বামী স্ত্রী একসঙ্গে করতে চান তাহলে সেটা যায় তাই বলছেন ওয়াল ইয় তারিফা জ্যামিয়া দুইজনে একসঙ্গে ওইখান থেকে পানি হাত ভরে বা কোনো ছোট্ট গ দিয়ে বা কিছু দিয়ে সেটাকে উঠি উঠে দুইজনে গোসল করবে পাত্র থেকে পানি নিয়ে উঠিয়ে গোসল করে তা জাহেজ রয়েছে এই হাদিসটি আবু দাউদ এবং ইমাম নাসাই বর্ণনা করেছেন এবং এই হাদিসটির স্নান বা বর্ণনা সূত্র সহি বলে ইমাম ইবন হাজার আসকর রহমাতুল্লাহ আলাই আমাদেরকে বলে দিয়েছেন হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে স্বামী স্ত্রী খরচ গোসল হয়ে গেলে মিলনের পরে একই সঙ্গে পানি উঠিয়ে উঠিয়ে গোসল করতে পারবে একজনের পানি অবশিষ্ট পানি দিয়ে আরেকজন গোসল করতে পারবেন না এর পরবর্তী হাদিস দ্বারা আমরা এই মশালাটির বিষয়টি আরো আপনাদের কাছে সুস্পষ্ট করে দেব এরপরে যে হাদিসটি আছে সেটি হলো ইমাম ইবন হাজার আসকর রহমতুল্লাহ আলাই বলেন وعن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان يغتسل بفضل ميمونة رضي الله تعالى عنها أخرجه مسلم. هذه مرمي عروية كهالسيني باوناك لبولين ولأصحاب السنن اغتسلا بعد أزواج النبي صلى الله عليه وسلم في جفنة فجاء النبي صلى الله عليه وسلم يغتسل منها فقالت له إني كنت جنبا বর্ণিত হয়েছে এই ধরনের শব্দে যে রসুল সাল্লাহ সাল্লামের জনৈক একজন অর্ধাঙ্গিনী তিনি একটা বড় পাত্রের গোসল করেছিলেন ফরোজ গোসল করার পরে এরপরে যখন দেখলেন যে পিরু হাবিব মুহাম্মদ রসুল্লাম गुसल करते चाहें तक तर स्त्री हे आल्ला रसुली तो जुनबी अवस्था अर्थात फरज गोसल हो मिलन करारे ओई गोसल तो पानी तक आल्लामें ये पानी तो जुनबी हो जाए तुम्हें अववित्र हो गोसल पाणर मध्य की ना स्थान तुरंत अतिक्रम कराई हदिस्त्री के इमाम তিরমিজি সই বলেছেন এবং ইমনি খোজামা সই বলেছেন শরীয়তের বিধান হল আমরা আমাদের শ্রোতাকে বলব জ্ঞাত করব যে যদি পানি অবশিষ্ট পানি দিয়ে গোসল করা জায়জ রয়েছে আল্লাহ নবী আলিসালাম করেছেন তবে যাতে করে এই পানিটা গোসল করতে গিয়ে আগে দিনই করবেন নংরা বা খারাপ কিছু না হয়ে যায় এদিকে খেয়াল রাখতে হবে আর দুই নম্বরে মহানবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ তিনিও তার স্ত্রীর সঙ্গে একসঙ্গে গোসল করেছেন এর দ্বারা আমাদের জন্য গোসল করা সাব্যস্ত এবং পানি পানি অবশিষ্ট দিয়ে একজনের যায় গোসল করতে পারবেন এটাও সাব্যস্ত হয়ে গেল তবে মনে রাখতে হবে যে একসঙ্গে গোসল করা উত্তম একজনের অবশিষ্ট পানি দিয়ে আরেকজন পরে গোসল করা যে উত্তম হলো কি একই সঙ্গে গোসল করা এর মাধ্যমে মহাব্বত সৃষ্টি হবে এর মাধ্যমে স্বামী মধ্যে এক সুন্দর ভালোবাসা এবং প্রেম প্রীতি জন্ম নিবে এটাই হলো আমাদের দিক নির্দেশনার কারণ এক্ষেত্রে একজন আটজনের গোসল না করা এটাকে নিষেধ করা হয়েছে এটা হারামের জন্য করা হয় নাই না করাটা উত্তম এটাই বোঝানো হয়েছে বন্ধুগণ এ পর্যায়ে হালিসটি হল ওয়ান قال رسول الله صلى الله عليه وسلم تهور إناء حديكم إذا ولغ فيه الكلب أن يغسله سبع مرات أولاهن بالتراب أخرجه مسلم وفي لفظ الله فاليورقه وللترمذ آخرهن أو بالتراب اكتش مدكر حديث آمدر کا شيء سيقالو شيء حديث شخولوكي যেটি আবহাওয়া রাজি আল্লাহ তালা আনহ বর্ণনা করেন তিনি বর্ণনা করে বলেন পিরু হাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে যখন তোমাদের কোনো বর্তনে কোনো পাত্রে কুকুর মুখ দিয়ে দিবে তখন সেটা পরিষ্কার করার পদ্ধতি আমাদেরকে শিখিয়ে সেটা হলো কি যে সেটাকে সাতবার ধৌত করতে হবে উ লাভ প্রথমবার ওই পাত্রটাকে মাটি দিয়ে মেজে তার তারপরে আরো ছয় পানি দিয়ে তাকে ধৌত করতে হবে তাহলেই ওই পাত্রটি পবিত্র হয়ে যাবে স্ত্রী ইমাম মুসলিম বর্ণা করেছেন অফিল অফ দিল্লা ইমাম মুসলিমের অন্য বর্ণায় এসেছে ফাল ইউরিক হো মানে ওই পাত্রে যদি কোনো জিনিস থাকে খাদ্য বা পানিও দুধ বা পানি বা খাদ্য কিছু তাহলে ওইটাকে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পরে ওইটাকে সাতবার ধৌত করতে হবে তার প্রথমটা হবে মাটি দিয়ে মেজে নেওয়া এরপরে ছয় বার ধত করা হয়েছে মুসলিমের যে বর্ণনা প্রথমবার কারণ প্রথমবার মাটি দিয়ে যখন ধুয়ে নিব আমরা তার জীবাণুগুলি চলে যাবে এরপরে সাতবার যখন আমরা ধুব তখন সেটা কিন্তু পবিত্র হওয়ার ক্ষেত্রে অনেক হবে যেখানে আগে মাটি দিয়ে অথবা পরে এর সন্দেহযুক্ত এরছে উত্তম হাদিস হল আমাদের কাছে কি যে সাতবার এর প্রথমবার মাটি দিয়ে মেজে নিয়ে এরপরে ছয় বার সেটাকে আমরা ধৌত করব। এর দ্বারা আমাদের কাছে প্রমাণিত হলো যে কুকুরের যে অপবিত্রতা এটা অত্যন্ত কঠিন অপবিত্র এই অপবিত্র তিন প্রকার একটা কঠিন অপবিত্র একটা মধ্যম অপবিত্র এবং একটা হলো কি হালকা অপবিত্র সকলকে পৃষ্ঠ বাংলার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ শেষ আপনাদের সুক্রিয়া জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহারকাত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 এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম বিস সমর্থন করুন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট শর্ট কোড